السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على أشغرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سرطة وضرشة كبير أبنا درقل أن درس حديثة أي أميو شدهاي আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা আমরা কিন্তু আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নবী সংকলিত ৪০ হাদিস কিতাবের উনিশতম হাদিসের পরপর তিনটি পর্ব সমাপ্ত করেছি আজকে চতুর্থ পর্ব হিসাবে অভিহিত হবে সেই পর্বে আমরা আলোচনা করব হাদিসের বাকি অংশ নিয়ে যেখানে রসল উল্লাহ সাল্লসাল্লাম তার প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস অরজিয়ালহকে আদর করে সোহাগ করে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে এবারের উপদেশটা হচ্ছে তুমি যখন প্রার্থনা করবে সওয়াল করবে তখন আল্লাহর কাছে যাই ও ইজাস্তাহাস্তন বিল্লা আর যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহর কাছে করবে এ বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক থেকে একটা দিক হচ্ছে একজন মুসলিমের খাঁটি ইমানের পরিচয়ক হচ্ছে তহহিদ বা আল্লাহর একত্ববাদে পূর্ণবিশ্বাসী হওয়া আল্লাহরই হকুম পালন করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর কারো কাছে চাইবে না কেন এটা তার তৌহিদের দাবি এবং দ্বিতীয় দিক থেকে যে মানুষের জীবনের সাহায্যকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে জাগতিক বা সম্ভব কিছু কিছু বিষয় আছে আপনার জীবনে এমনও আসবে যে পরস্পরের সাহায্যের প্রয়োজন কারো কাছে টাকা পয়সা আপনি হাওলাত নেবেন ঋণ করবেন সাহায্যের প্রয়োজন বা একজন বিপদগ্রস্ত মানুষ চিৎকার দিচ্ছে তার ডাকে সাড়া দেওয়ার সাহায্যের প্রয়োজন এগুলি মানবতার দাবি এবং এগুলি মুসলিম ব্যক্তৃত্বের আবশ্যকীয় শর্তের অন্যতম বলে অভিহিত করেছেন প্রিয়নবী মোহাম্মদ রসোলা সাল্লি হোসেন এ সকল বিষয়ে যে সাহায্যগুলি মানুষ করতে পারে দিতে পারে তার মুঠোয় আছে তার শক্তিতে আছে সে বিষয়ে মানুষ মানুষের কাছে সাহায্য চাইবে এতে কোনো আপত্তি নেই কিন্তু এখানে হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এমন সব চাওয়া এমন সব পাওয়া এমন সব দাবি যা আল্লাহ সুহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি পূরণ করতে পারবেন না যেমন আপনি একটা সন্তান চাইলে কে দেবে এ ক্ষমতা তো কারণ নেই এমন সব বিষয় যেগুলি কেবলমাত্র আল্লাহর জন্য খাস সে সকল বিষয়ে অন্যের কাছে ধারস্থ হওয়া নিজের ইমানকে নিজের আকিদাকে ফলন্টিত করা নিজের তহিদকে বিকৃতি করে দেওয়া এবং শিরিকের মহাপাতকে জড়িয়ে দেওয়া এই সাহায্য প্রার্থনার জায়গা একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন জাও তলিবু মাতলুব যাদের কাছে চাওয়া হয় এবং যারা চায় তারা খুবই দুর্বল কারণ যাদের কাছে চাওয়া হয় তাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই আর যারা চায় তারাও তাদের দুর্বল ইমানের পরিচয় দেয় এবং সেখানে গিয়ে লুটিয়ে পড়ে যায় শুধু বল দর্শকবৃন্দ এখানে আমরা আজকে ফলির শিকার হচ্ছি যার কাছে চাওয়ার কথা তার কাছে চাচ্ছি না বরং আমরা গাছের কাছে চাচ্ছি মাছের কাছে চাচ্ছি কচ্ছপের কাছে গিয়ে চাচ্ছি এবং বট বৃক্ষের তলে অথবা কোথাও কোনো ঝুপ জঙ্গলে ধর্ম কর্মহীন বহিরাগী যারা ওই সমস্ত অলঙ্গ মানুষের পিছনে ছুটছি এবং তাদেরকে এসে গিয়ে সাহায্য যাচনা করছি এটা যদি করি বলুন তো সেটা কি ইমানের দাবি হবে কখনো ইমানের দাবি হতে পারে না এর প্রিয় নবী আমাদেরকে এত সতর্ক করে দিয়েছেন যে তুমি তোমার চাওয়া তোমার পাওয়া তোমার দাবি তোমার ফরিয়াদ তুলে ধরবে একমাত্র আল্লাহর কাছে তোমাকে যদি আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি কেটে টুকরো টুকরুও করা হয় তবুও তুমি এই অন্যায় করতে পারো না আল্লাহর সাথে সেরেক করতে পারো না আজকে আমরা বলবো যে প্রকৃত সাহায্যকারীকে যেখানে আল্লাহ সব হ্যান হবো আপনাকে বলছেন ও দৌ নি আস্থা জিবাক ওহে আমার বান্দারা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনবো তোমাদের ডাক মঞ্জুর করব তোমাদের দাবি পূরণ করব। এই যে চাওয়া এটা আল্লাহর নির্দেশ এবং এই চাওয়াটা একমাত্র আল্লাহর কাছেই হতে হবে যুগে যুগে যে সমস্ত নবী ও রসুল অতিবাহিত হয়েছেন তাদের সকলের ইমানের পরীক্ষা এখানে হয়েছে এবং তারা কেবল আল্লাহ সুফহানহু ও তালার কাছেই চেয়েছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে চান সেই জন্য সুরা আল আমিয়া নব্বই নম্বর আয়াতে আল্লাহ সুভায়নাহ তালা বলছেন ইন্দোহম কেন তারা নেকির কাজে প্রতিযোগিতা করতেন এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আর কি ছিল তারা আল্লাহর কাছে ভয় ভীতি সহকারে বিনয় নম্রতার সাথে আবার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে চাইতেন এবং তারা খুবই বিনয়ী ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে তহিদ প্রচারের জন্য যারা দুনিয়াতে এসেছেন সেই মুর্শিদগণ সেই নবী ও কেবল মাত্র আল্লাহর কাছে চেয়েছেন এবং আল্লাহর কাছেই চাইতে বলেছেন আল্লাহ ছাড়া দেওয়ার কেউ নেই এজন্য সোরা আল বকারশ ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুহায় বলছেন ওহেন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে জানতে চাইবে আমি কোথায় আমি কি তাদের ডাক শুনব এই পর্যন্ত কি ডাক পৌঁছবে তুমি তখন বলে দিও তা এমনি আমি অতি নিকটেই আছি আমি অতি নিকটেই আছি অজীবা কোনো ফরিয়াদী কোনো প্রার্থনা করি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমাকে ডাকে আমি সাড়া দেই শুধুও দর্শকবৃন্দ এই যে চাওয়াটা এটা কিন্তু আল্লাহ সুহান সোরাই বত্রিশ নম্বর তোমরা আল্লাহর অনুগ্রহ হতে প্রার্থনা করো অনুগ্রহ হইতে তোমরা যাচনা করো দুনিয়ায় মানুষের জীবনের যে চাহিদা এবং চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার জন্য তাকে অবশ্যই নড়তে হবে সাধনা করতে হবে শ্রম দিতে হবে আপনি চাইবেন না আপনি পাইবেন না আপনাকে পাইতে হলে চাইতে হবে শ্রম দিতে হবে এমনকি আল্লাহরব্বুল আলমিন অসন্তুষ্ট হন ওই বান্দার প্রতি যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চাওয়া এটা ইমানের দাবি সে যে অভাবই সে যে মুখাপেক্ষী সেটাই তুলে ধরা এবং সেটার প্রমাণ প্রমাণস্বরূপ মহান আল্লাহর সমীপে চাচনা করা একান্ত কর্তব্য ও দায়িত্ব আমরা যদি বাস্তবতার নিরিখে দেখি তাহলে দেখতে পাব অসংখ্য দলিল হাদিস আমাদের মাঝে এরকম রয়েছে যা প্রমাণ করে রসুলসাল আলিয়াসাল্লাম চাইতে বলেছেন কেবল আল্লাহর কাছে এবং সাহাবাইকারতম প্রয়োজন টুকু কেবল আল্লাহ করেন্দু এ পর্বে আমাদের সময় এলো একটি ছোট্ট বিরতি নিচ্ছি তারপর ফিরে আসব আপনাদের সাথে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন থেকে জরুরি কি कथा पूर्वे सफलता कुरान तेलावि शैम पालन करज कर আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল এ বাংলাদেশে বিস টিভি বাংলায় समय भवहार भी क्या दुनिया भी किसी दाय दायित्व आगे पालन कर अत्याचार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 দেখুন প্রশ্ন করার সাহস করুন সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ বিরতির পর আপনাদের কাছে ফিরে এলাম পুনরায় আপনাদের প্রিয় অনুষ্ঠানে দার্সে হাদিস আলোচনা হচ্ছিল যে আল্লাহর কাছে চাইতে হবে এবং চাওয়াটাই হলো ইমানের দাবি আর চাইলে আল্লাহ দেবেন এটা আল্লাহ রবুল্লাহ আলমিন তার পক্ষ থেকে আহসান এই মর্মে আল্লাহ সুহান হুম তালা আপনাকে নির্দেশ দিয়ে বলেছেন সোরাই নেশা এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহানি তোমরা আল্লাহর অনুগ্রহ হতে প্রার্থনা করো যাচনা করো আল্লাহ রবুল্লাহ আলমিন অন্যত বলছেন অবতা ফজলি আল্লাহর অনুগ্রহ হইতে তোমরা যাচনা করো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 সে যে অভাবই সে যে মুখাপেক্ষী সেটাই তুলে ধরা এবং সেটার প্রমাণ প্রমাণস্বরূপ মহান আল্লাহর চাচনা করা কর্তব্য একটা যদি বাস্তবতার নিরিখে দেখি তাহলে দেখতে পাবো অসংখ্য দলিল হাদিস আমাদের মাঝে এরকম রয়েছে যা প্রমাণ করে রসুল সাল আলিয়াসাল্লাম চাইতে বলেছেন কেবল আল্লাহর কাছে এবং সাহাবাইকার তাদের অন্যতম প্রয়োজনটুকু কেবল আল্লাহ ছাড়া অন্যের কাছে পেশ করেন নাই শুধু ও দর্শক বিন্দু অসহায় জীবনে আপনাকে আল্লাহ সাহায্য করেছিলেন যেমন আল্লাহ বসে তার অনেক নিরাপত্তা কর্মী রয়েছেন শুধু ও দর্শক বিন্দু আল্লা সোহায় বলছেন একজন বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয় তখন ওই ডাক শুনে ওই এক শিবু সু এবং তার থেকে বিপদটা দূরীভূত করে দেখে কে সেই সত্তা এটা কি আল্লাহ সালা আছে এমন সত্তার প্রমাণ কি আমরা পেয়েছি পাই নাই দুনিয়ার যত শক্তিধর মানুষকে দেখেছি কত রাজা বাদশাহ জীবনে এসেছে কত কারণ কত ফেরাউন কত সাদ্দ কত হামান কত আবু জহেল আবুল হাব কত অথবা কত সাহেবা কত রিগান কত গর্ব আছে কত কি আমাদের জীবন চলন্ত পথে এসেছেন এবং তারা থাপুরের সাথে দুনিয়ায় শাসন করেছেন একদিন তাদেরকে রিক্ত হস্তে চলে যেতে হয়েছে তাদেরকে থাকার কোনো অধিকার দেওয়া হয় নাই শুধু ও দর্শকবৃন্দ এজন্যই আমাদেরকে এসব থেকে শিক্ষা নিয়ে তৌহিদের দাবি অনুযায়ী কেবলমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা নিবেদন করতে হবে কবি বলেছেন لا تسألن بني آدم حاجةً لا تسألن بني آدم حاجةً وصل الذي أبوابه لا تحجب تومي تومار پوزنر جنو بني آدمير کچه جار درجا کخنو بندو خيجتے پاري جار کھومو تشمیتو تار کچه هات پیتونا تومي هات پتو اوی شد تار کچه اللذي أبوابه لا تحجب جار درجا کخنو بندو خينا যার কোনো নিদ নেই যার কোনো তন্ত্রা নেই যিনি সর্ব মুহূর্তে সব সময়ই প্রয়োজনমুক্ত তিনি শুধু আমাদের প্রয়োজন মেটাবার জন্য চেয়ে আসেন আমাদের দিকে অথচ আমরা তাকে চিনলাম না এবং তার কাছে হাত পাতলাম না কবি আরও বলেন আল্লাহ তুমি যদি আল্লাহর কাছে সওয়াল করাকে ছেড়ে দাও আল্লাহর কাছে প্রার্থনাকে তুমি ছেড়ে দাও তুমি নিজেই আত্মহংকারে ফেটে পড়ো তোমার যা কিছু আছে তাকে ভর করে তুমি আস্পন করতে থাকো তোমার রব কিন্তু ওই অবস্থায় তোমার প্রতি রাগান নিতে হবে পার্থক্য এখানে না চাইলে তিনি অভিমান করেন রাগ করেন আর বনি আদম মনুষ্য জাতির চরিত্র হচ্ছে তাদের কাছে গিয়ে চাইতে গেলে তারা বিরক্ত বোধ করে গিয়ে দেখেন তো দুটো সাহায্য চান আপনি তখন ব্রুকঞ্চিত করে ফেলবে মুখ ভারি করে ফেলবে রাগান্বিত হয়ে যাবে স্বার্থের জন্য এসেছ এই জন্যই একজন সাহাবি রসৌল্লা সাল্লাহ আরিয়ামকে এসে বলেছিলেন ইয় রসুল্লাহ আমাকে এমন আমল বলে দিন যে কাজটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে তখন রসনসাল আরিস বললেন তুমি দুনিয়ার সেই লুভ লাল সাহতে মুক্ত হয়ে যাও দুনিয়ার দাসে পরিণত হইও না দুনিয়াকে শুধু প্রয়োজনটুকু নাও আর তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম শর্ত তুমি আল্লাহর গোলাম হো দুনিয়ার গুলামে পরিণত হও না যদি দুনিয়ার গোলাম হয়ে যাও তাহলে কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না আর রসুল সাল্লাহ আইসম বলছে তুমি মানুষের ভালোবাসা পেতে চাও মানুষের কাছে হাত পাতিও না মানুষের কাছে যখন হাত পাতবে তুমি ছোট হয়ে যাবে তোমাকে মানুষ ভিক্ষার দেবে তোমাকে নিচু চৌখে দেখবে হ্যাও চৌখে দেখবে তোমাকে অপদস্থ করবে তোমার প্রতি রাগান্বিত হবে ক্রোধান্বিত হবে তোমার উপরে আক্রমণ করবে এটা মানুষের স্বভাব শুধুও দর্শক বৃন্দ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে না এজন্য রসুল বলছেন ফার্স্টাইন কেবল কেবলমাত্র তুমি আল্লাহর কাছেই চাইবে আশ্রয় আল্লাহ চালা আশ্রয়দাতা কেউ নেই এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো এই দুনিয়ায় চাই অনেক তো চাই আমাদের চাওয়া কি পূরণ হয় আমরা কি পাই আমরা বলবো চাওয়ার যে শর্ত শর্তগুলি কি আপনি পূরণ করেছেন যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন আর শর্তগুলি যদি পূরণ না করে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না আচ্ছা বলুন তো আপনি যে আল্লাহর কাছে হাত পেতেছেন তার হকম কি আপনি মেনে চলেছেন আপনি যে আল্লাহর কাছে হাত পেতেছেন তার কাছে আশ্রয় প্রার্থনা করছেন তার নির্দেশ মতো আপনি চলেছেন তিনি যা নিষেধ করেছেন বর্জন করতে সেগুলি বর্জন করেছেন আপনি আপনি কি আপনার রুজিটা হালাল করেছেন বৈধ উপার্জন খেয়েছেন আপনি যে পোশাক পরিধান করেছেন এটাকে হালাল উপায়ে অর্জিত পয়সা দিয়ে কিনা অর্থ দিয়ে কিনা আপনি হকুম মানবেন না আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয়নবী সাল আলী ওসাল্লাম চমৎকার বলে দিয়েছেন তার দোয়া কুৎ থেকে কবুল হবে অসম্ভব তার দোয়া কবুল হবে না তবে যারা তারা আল্লাহর কাছে আল্লা এবং কখনো আল্লাহর দোয়া থেকে আল্লাহর কাছে চাওয়ার বেলায় তারা নিরাশ হবে না চাওয়ার বেলায় এরকম শর্ত আরোপ করবে না বরং আল্লাহর কিছু উদার মনোবৃত্তি নিয়ে তারা চাইবে একজন মানুষ বিশ্বাসী আল্লাহর উপরে তার পূর্ণ আছে সে কখনো হতে পারে আল্লাহ বলছেন তোমরা সকলেই আল্লাহর কাছে গরিব মিসকিন সহায় একমাত্র ধনী হলেন আল্লাহ কাজী আপনি নিরাশ না হইয়া আপনি চাইবেন এবং চাওয়ার আদবগুলি শর্তগুলি পূরণ করে আপনি চাইবেন আপনি নিরাশ হবেন না শুধু একটি কথা লক্ষ্য রাখবেন যে আপনার ইমান যদি থাকে তাহলে আপনার দোয়াটি ব্যর্থ যাবে না রসোল্লাহ সলাল্লাহ আনীসাল্লাম বলেছেন বাদনা যখন দোয়া করে তার দোয়ার তিনটির যে কোনো একটি অবস্থা হয়। হয়তো যে দোয়াটা করেছে যেটা চেয়েছে আল্লাহ তাৎক্ষণিকতাকে তা দিয়ে দেবেন এটা পেয়ে যাবে সে আচ্ছা এমনটাও হতে পারে যেটা দিলেন না কিন্তু তার অন্য কোন বিপদ মসিবত সেটা আল্লাহ সরিয়ে দিলেন তাহলে তার দোয়াকে বেরিয়ে থাকলে তাও যদি না হয় পি নবী সাল আসলাম বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার এই দোয়াটাকে রেখে দেবেন তার আখেরাতের জন্য আল্লাহ ভালো মনে করলে আখেরাতের জন্য রেখে দেবেন তখন বান্দা আখেরাতে গিয়ে আল্লাহর কাছে দুনিয়ায় যা ছিল। সব চাওয়া সব পাওয়া সেখানে গিয়ে সে পাইবে এবং পরিতীপ্ত হবে প্রিনবী সাল আর ইউসাল্লাম আমাদেরকে আরও বলেছেন যে কেয়ামতের মাটি এমনও আছে যে এমন মানুষ সে কল্পনা করে নেই উচ্চ মঞ্জির পেয়ে যাবে জান্নাতে। তখন সে বলবে যে আসল আসলো থেকে তখন বলা হবে এটা যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল সেটা আমি জমা করে রেখে দিয়েছিলাম আজ এর বিনিয়মে তোমাকে উচ্চ ঋতু বা উচ্চ মঞ্জিল আমি দান করে দিলাম শুধু দর্শক বৃন্দ এতে কি স্পষ্ট হয় না যে আপনি দোয়া থেকে নিরাশ হবেন এবং হতাশ হয়ে যাবেন তা হতে পারে না আজকে পরিতাপ এই যে এই সত্য উপলব্ধি না করার কারণে এবং এই বাস্তবতা আমাদের না জানা থাকার কারণে আল্লাহর প্রতি ইমান ও একিন দুর্বল হওয়ার কারণে আজকে আমরা আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাচ্ছি এবং এমনভাবে চাচ্ছি যে সেখানে গিয়ে ইমান আমদ বিক্রি করে দিচ্ছি মানুষ হই মানুষের সন্তোষের জন্য পশু উৎসর্গ করছি মানুষ হই মানুষের সন্তুষ্টের জন্য অর্থ করি সেখানে লুটিয়ে দিচ্ছি মানুষ হইয়া মানুষের কাছে সিজদা করছি নাউদু বিল্লা মানুষ হইয়া মানুষের কাছে গিয়ে বলছি বাবা দাও দাও তোমার দরবার থেকে তো কেউ খালি ফেরে না কেন তাহলে আল্লাহ কোথায় গেলেন আজকে আমাদের সমাজে মানুষ এমন করেও বলছে যে কোনো কোনো তাদের অনুসরণীয় ব্যক্তিকে স্মরণ করে বলছে যে বিপদগ্রস্ত হয়ে তোমার দ্বারে এসেছি তুমি আশ্রয় দাও গুণাগার হয়ে তোমার দারে এসেছি তুমিই ক্ষমা করো এজন্যই রসুলসলাল্লা আলিয়াস্লাম বলেছেন বেয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্ব আলমিন সাত আসমান ডান হাতে পিছিয়ে নেবেন সাত জমিন বাম হাতে পেছিয়ে নেবেন এবং উঠায় নিয়ে শক্ত করে বলবেন এই নাই জব্বারু অহংকারীরা কোথায় দুনিয়ায় যারা এই অহংকার করেছিল সুতরাং সেদিন আপনার এই অনুসারীরা পিস্পা হবে পশ্চাত পদ হবে এবং বলে চিৎকার করুন আপনার কোনো কাজে আসবে না কাজেই যিনি একমাত্র আপনার সহায় তিনি বলেন আল্লাহ কেবলমাত্র তাকেই চিনুন তার কাছে দর্শক বৃন্দ আমরা এপর্বে আপনাদের কাছ থেকে বিদায় নেব সময় আমাদেরকে দিচ্ছে না সময় আমাদেরকে বিদায় নিতে ইঙ্গিত দিচ্ছে তাই বলবো যাহাদিসের আরো গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি রয়েছে যেগুলি আমরা পরবর্তী তার আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসুন আমরা আবার স্মরণ করিয়ে দিই যে আমরা আল্লাহর সীমারেখাগুলি মেনে চলার চেষ্টা করি আল্লাহর হকুম মানার চেষ্টা করি আল্লাহর নাফরমানি না করি সাহায্যে কেবল আল্লাহ সু ভা না হো তা আল্লাহর কাছে চাই আল্লাহর শক্তি এটা যেন মানুষের মাঝে দিয়ে দিয়ে আমরা যেন শিরিখের মহাপাতকে জড়িয়ে না পড়ি আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন তহেদের উপরে অবচল থাকার তৌফিক দিন ইমানকে বাঁচিয়ে চলার তৌফিক দিন এবং আমাদের এই দোয়াগুলি প্রার্থনাগুলি তিনি কবল করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের হায়ের হওয়া আফিয়ত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়াহন আলহামদুলিল্লাহ ওরহমতুল্লাহ ওবরাক হাফেজ এব জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে আজ রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়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 পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন তিন ভাগের এক ভাগের সমান ঈশ্বর আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি